বাংলা মানবতা সমাধান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 আমাদেরকে এই জীব দ্বারা জিবোধ করতে চুগলি করতে এবং একে অপরের দোষ খোঁজাখুঁজি করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন মহান আল্লাহ তালা বলছেন আানুষ তেনিবু ক্যাথি রাম্মীনাথ দেন হে ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা খুব বেশি ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো ওয়ালা তাজসাসু আর একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না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 অবশ্যই আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল দয়াবান এই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেক বান্দাকে এই সতর্ক সতর্কবাণী দিয়েছেন যে তারা কেউ যেন কারো গিবত না করে আর দোষ খুঁজি যেন না করে আমাদের অভ্যাস হচ্ছে বা আমাদের দোষ হচ্ছে যে আমরা সবসময় একে অপরের ত্রুটি খুঁজে বেড়াই ভুল কে কোথায় কি করছে এই খোঁজাখুঁজি করি এবং আমাদের উদ্দেশ্য হয় তার এই ভুল বা তার এই ত্রুটিকে মানুষের মাঝে প্রচার করব। তাই আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করছেন যে তোমরা কারো দোষ খোঁজাখুঁজি করবে না আর তোমরা কেউ কারো গিবোধ করবে না গীবত করা কি আল্লাহ তালা মৃত ভাইয়ের গোস্ত খওয়ার সাথে তুলনা করে বলছেন আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কেউ কি তোমার কোনো মৃত ভাইয়ের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 তাই এগুলির হেফাজত করার চেষ্টা করো অনুরূপভাবে আল্লাহ তালা সুরা কাফের মধ্যে বলছেন যে ওমাই আল কউল কৌল ই হে রাকিবন আতিদ তোমরা বা আমরা যা কিছু বলে ফেলি মানুষ যখনি কোনো কথা বলে ফেলে তার সেই কথাটা সঙ্গে সঙ্গে নোট করার জন্য প্রস্তুত থাকেন মোহান আল্লাহ রব্বুর আলমিনের ফেরস্তা যখনই কোনো কথা বলে ফেললাম মনে রাখবেন আপনার এই কথাটা নোট হয়ে গেল।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 তাই জীব দিয়ে মানুষকে আঘাত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কালকে কে আমতের মাঠে এগুলি সব আমাদের সামনে আসবে কারণ আল্লাহ তালা আমাদের বলে দিলেন যে তুমি যা কিছু বলো ফেরস তারা তোমার সেই বলা কথাটা সঙ্গে সঙ্গে নোট করার জন্য প্রস্তুত এবং রেডি থাকেন অনুরূপভাবে মোহন আল্লাহ রবুল আলমিন সুরা ইনফিতারের মধ্যে আমাদেরকে বললেন আলাই কুমলা হাফেদিন কেউ রহমান কেআদিন ইয়ে আইলাম উনামা তোমাদের উপরে পর্যবেক্ষক হিসাব সুরক্ষিত রাখেন যে ফেরেস্তা তারা সব সময় প্রস্তুত রয়েছেন কেরামান খেয়াতিবিন তারা হচ্ছে সম্মানিত লেখক তোমরা যা কিছু বলো তারা সবসময় লেখে ইয়ে আলামু নামা চা ফায়লোন তোমরা যা কিছু করো সে সম্পর্কে তারা অবগত থাকেন সেগুলি তারা সঙ্গে সঙ্গে নোট করে নেন এই আয়েতগুলি থেকে যে কথাটি আমি প্রিয় দর্শককে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মহান আল্লাহ রব আলমিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে যে মহান শিক্ষা দান করেছেন তা হচ্ছে আমরা যেন আমাদের জীবটার ব্যবহার বুঝে সুঝে করি এই জীবটোর দ্বারাই যেন আমরা কারো গিবোধ না করি গিবোধ করে কোনো মানুষকে যেন আমরা কষ্ট দিয়ে দিই মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম মেরাদে গেছিলেন সবাই আমরা জানি আর এই মেরাজ সফরে বিশ্বনবী মোহাম্মদুর রসোল্লাহ সাল আলী হাসাল্লামকে অনেক কিছু দেখানো হয়েছিল অনেক নিদর্শন তুমি এই মিরাজ সফরে দেখেছিলেন আল্লাহ নবী বলছেন হাদিস রসুল করিম সাল্লাম বলছেন যখন ঊর্ধ্বে গেলাম তখন কিছু লোককে দেখলাম যাদের বড় বড় তামার নোখ আমি জিজ্ঞেস করলাম যারা সেই নোখ দিয়ে তাদের চেহারা এবং তাদের সিনাকে চিরাচিরি করছে আমি বললাম এরা কারা হে জিব্রাইল ফকাল তিনি বললেন হা উলা ইনা এরা হচ্ছে সেই লোক ইয়া কলুন নাস। যারা মানুষের মাংস ভক্ষণ করত করতো না ফিআহীন এবং মানুষের ইজ্জত এবং তাদের সম্ভ্রমকে নিয়ে তারা লুণ্ঠন করত। তাদের ইজ্জত ও সম্মানের উপরে তারা আক্রমণ করত এই লোক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 বলছেন যে প্রত্যেক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই আপসে সবাই ওরা ভাই ভাই তাই কোন মুসলমান কোন মুসলমানের খেয়ালত করবে না কোন মুসলমানের সাথে বিশ্বাস ঘাতকতা করবে না এবং কেউ কারোর সাথে বেঈমানি করবে না কাউকে অপমানিত লাঞ্ছিত করবে না প্রত্যেক মুসলমানের রক্ত মাংস তার ইজ্জত সম্ভ্রম ওপর মুসলমানের জন্য হারাম আর হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত বিষয় বে হাসবেশার প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মানুষের জন্য এটাই গুণা বা পাপের কাজ হওয়ার জন্য যথেষ্ট যে সে তার কোনো অপর ভাইকে ঘৃণার চোখে দেখবে তাকে ও ছোট করে দেখবে তাই বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে যে ওপর মুসলমানের ইজত সম্মান তার রক্ত মাংস এবং তার মাল ধন এগুলি সব অন্যর জন্য হারান তাই এগুলির ওপরে আক্রমণ করে কোন মুসলমানকে দুঃখ দেওয়া যাবে না এবং কোনো মুসলমানকে এই জীব দিয়ে কষ্ট দেওয়া যাবে না অনুরূপভাবে ভাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম أردت حديث المدى بأن لا تحاسدوا ولا تناجشوا ولا تباغذوا ولا تدابروا ولا يعبئوا بعدكم على بي بعد كل المسلم على المسلم حرام دمه وعرضه ومعله التقوه هنا بحسب عمر من الشر أن يحقر أخاه المسلم إذا المسلم شريف الحديث بالنبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتشان جي إكي وبرير بطي هنك شاكرونع لا تحاسدوا إكي وبرير بطي هنك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 আর তোমরা একে অপরের প্রতি করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে ट गो हरामा पश्चिम नारे आईन प्रणयन का हराम माली क्यों हाज कर বা মসজিদ বানায় ताकि बोइदो होबे जानते होले देखुन इस्लामेर শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 10:30 টায় বাংলাদেশে ও রাত 10:00 টায় ভারতে পিএসটিভি বাংলায় Who was the first prophet was a prophet the first one to read and write did god speak to a prophet a prophet in a prison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 শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম মিন আদিল্লাতি আদিলাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুবুল মারামের দার্সে হাদিস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 যে শিক্ষা মুসলমানের ইজত সম্মান তার রক্ত মাংস এবং তার মালধন মুসলমানকে দুঃখ দেওয়া যাবে না এবং কোনো মুসলমানকে এই জীব দিয়ে কষ্ট দেওয়া যাবে না অনুরূপ ভাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলছেন লেতা وَلَا تَبَاغَذُوا ولا تَدَابَرُوا ولا يبيع بَعْدُكُمْ على بَيِّيِّ بَعْدُ كل المسلم على المسلم حرام دمه وعرضه ومعله التقوه هنا بحسب عمر من الشر أن يحقر أخاه المسلم هذا المسلم شريف الحديث بشي محمد رسول الله صلى الله عليه وسلم قال جي اكي وبرير بطي هنك شاكورونا لا تحاسدو اكي وبرير بطي هنك شاكورونا ولا تناجشو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 কোথায় কোথায় মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এই সমস্ত জিনিস ইসলাম আমাদেরকে তুলে ধরে তার শিক্ষা দিয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে কেউ কিনতেছে তার কেনার ওপরে গিয়ে তুমি কোন জিনিস কিনতে যেও না আলা খুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন তামহু ওয়া মালহু ওয়া ইদহু প্রত্যেক মুসলমানের ওপরে ওপর মুসলমানের রক্ত তার ইজ্জত সম্মান তার সম্ভ্রম এবং তার ধন মান এগুলি সব হারাম তাকুয়ার ব্যাপারটা হচ্ছে অন্তরের সাথে প্রত্যেক মানুষের জন্য এটাই গোলা হওয়ার জন্য যথেষ্ট যে সে তার ওপর কোনো ভাইকে সে ঘিন্নার নজরে দেখবে বা খাটো করে দেখবে বিশ্বরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই মহান শিক্ষা দিয়ে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কোনো মানুষ কারো গিবত করে তাকে কষ্ট দেবে না আর গিবত করার মাধ্যমে এই জীবটা সে অপব্যবহার করবে না কারণ এই জীবের দ্বারাই এই গিবদ হয়ে গেলে কালকে আমাদের অবস্থা কি হবে তা তো আমরা বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম হাক সব থেকে বড় সুদ হচ্ছে যে এই জবানটাকে ধারাজ করা এই জবানটাকে বড় করা বা এই জবান দিয়ে কোনো মানুষকে ইজ্জতের উপরে আক্রমণ করা কোনো কারণ ছাড়াই অন্যায় এই জবান দিয়ে কোনো মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে এটা সব থেকে বড় সুদ যা থেকে আমাদেরকে আল্লাহ রসুল সাল সাল্লাম বাস্তে বলেছেন সে সম্পর্কে তার পরিণাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মান আকলা বেরাজুলি মুসলিমিনিসা মিন জাহান্না ওমান বেরাজুলিল মুসলিম ফাঈনালে জাহান্নাম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 এই মন্তব্য করে যে মাংস খেয়েছো তোমরা ওই খাওয়াটা এটা থেকেও আর জঘন্য ওটা যখন খেতে পেরেছ তখন এটা পারবে না কেন বুঝতে পারছি ভাইরা আমার যে রসুল করিম সাল্লা কাছে তাদের ওই মন্তব্য যে আল্লাহ নবীর কাছে এসে স্বীকার করার কারণে তাকে কোত্যার মতন করে রজম করা হয়েছে এই কথাটা আল্লাহনবীর কাছে খুবই অপছন্দনীয় হয়েছিল তাই আল্লাহনবী বলেছিলেন যে যাও তোমরা মরাগাথার গোস্ত খাও কারণ মরাগাথার গোস্ত খাওয়া আর মানুষের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 আল্লাহ বলছেন মালিক আর নাম আল্লাহুল ও একজন মুনাফিক মানুষ সে আল্লাহ কেউ ভালোবাসে না আল্লাহ রসুল কেউ ভালোবাসে না তখন রসুল করিম সাল্লাম বললেন এরকম বলোনা কারণ সে তো লাহা ইহ পড়েছে সেতলা ইহ পড়েছে অত জেলা ঠিক নয় তখন তারা বললো আল্লাহ আলো করিম জেলা থেকে পড়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ করে দিয়েছেন এখানে যে কথাটি বলা সেটা হচ্ছে এই যে কেউ গিবোধ করলে তার খণ্ডন করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সালা মহাম্মদ ও আলা আল্হি ও সাহবিহি আজমাইন। Oh, oh, oh, oh, oh, oh. উপাসন আল্লাহর কাছে নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছে। এবং যারা এ থেকে শিরিকের সঙ্গে সম্পৃক্ত এ থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন তখনই কিন্তু কাজের আরম্ভ प्रधान स्तम्भन आंतरिक बार्ता एस मूल शब्द जार अर्थ शांति मूल शब्द शांति बोम अनेक आगे पड़े गोहम्मद साल्लम जन्मग्रहण करें